الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والانس إلا ليعبدون وقال سبحانه وتعالى ولقد بعثنا في كل امه رسولا ان اعبدوا الله واجتنبوا الطاغوت الحمد لله أمر আমাদের আগের যে شلو ছিল সেই দসে আমরা আলোচনা করেছিলাম এবাদতের জন্য আল্লাহ সুবি হানুত আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আল্লাহ সুবিহানা বলেছেন ওমা খালাক্তুল জিন্নওয়াল ইনসা্লা আবুদুন আমি জিন এবং মানব জাতিকে এবাদত ব্যতীত এবাদত করা ব্যতীত অন্য কোন উদ্দেশ্যে সৃষ্টি করিনি এই বিষয়টা নিয়ে আমাদের আগের দর্শে বিস্তারিত আলোচনা হয়েছিল আলহামদুলিল্লাহ আমরা আগের দর্শে বলেছিলাম যে আমাদের পরবর্তী আলোচনা হবে এবাদত কি সেই বিষয়ের উপর তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করা হবে তাহলে এবাদত মূলত কি। আল্লা সুবাহনত যদি তৌফিক দান করেন তাহলে আজকে সেই বিষয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ তো হলো এমন একটি বিষয় যা দাবাত দেওয়ার জন্য আল্লাহ এবং কে প্রেরণ করেছেন তাদের দুনিয়াতে যখন প্রেরণ হয়েছে। তাদের উম্মতের নিকট ওনারা আল্লাহ সুবাহান ইবাদতের জন্যই মানুষকে আহ্বান করেছেন আর তা হচ্ছে শিরিক পুক্ত ইবাদত আল্লা সুবাহনতাল বলেছেন এই আদেশ দিয়েছে আল্লাহর ইবাদত করো এবং তাগত কে বর্জন করো আল্লাহর ই বর্জন করার জন্য তাগুদ কি এই বিষয়টা নিয়ে ইনশাল্লাহ আমরা পরবর্তীতে বিস্তারিত দর্শক আশা করি সেখানে ইনশাল্লাহ তাগৎ সম্পর্কে তাগত কি এবং তার বিস্তারিত আলোচনা ইনশাল্লাহ সেখানে করা হবে আশা করছি তো আল্লাহ ومثلت القرآن عرب قالتشن يَا أَيُّهَا النَّاسُ اعْبُدُوا رَبَّكُمُ الَّذِي خَلَقُكُمْ وَالَّذِينَ مِنْ قَبَلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ الله سبحانه وتعالى اي بابه عشان خواه آيات القرآن شروع بشت کرتشن ابن جي آيات گلو اي خانه شب گلو امی اللقرار پروجن منکر تشنا شدو مطر امی عبدالدر کشورون کرتش الله سبحانه وتعالى যে জাতি ছিল সেই জাতির কাছে পাঠিয়েছেন একমাত্রের জন্য বলেছেন সামুদ জাতির কাছে তাদেরকে আল্লাহ সুবাহ বলেছেন এবং সোহাইব আলাহিসামকে পাঠিয়েছিলেন মাদিয়ানবাসীর কাছে সেখানে আল্লাহ সুবাহ দিয়েছেন সুতরাং এভাবে অসংখ্য আয়াত কোরআন শরীফ রয়েছে আল্লাহ সুবিহ আহ প্রত্যেক নবীর পাঠিয়েছেন তার উমত অসংখ্যবার আমাদের আলোচনা করবেন ইনশাল আমাদের সমাজে ইবাদত বলতে বোঝানো হয় কিছু হাতে গোনা রীতিনীতি কিছু হাতে গোনা রীতিনীতি বা প্রচলন যেগুলোকে সহজ সহজ বলতে গেলে আধ্যাত্মিকতাই বলা চলে ইবাদত মানের মানুষ এটাই বোঝে যে নামাজ পড়বেন রোজা রাখবেন হজ করবেন रमजान मा किसा कर आश्चर्य लगे फेसबुके देखा जाए मुस्लिम नामधारे कि मानसिक बशवर्ती दावती पोस्ट दिए थकें चौबीस घंटार मध्य अल्प किस समय बैर कर मानुके देखान जेमन अनेच नाम कैक मिनट लागे आरोप नामगुलिट हिस मानुष के देखान जेमन क्यों बोलने नामज पढ़ते पांच मिनट अने के 20 10 30 मानुष के सृष्टि इबादत नौबीस घंटा सुबह इबादते मग्न था प्रयोजन आगे कि मुस्लिम এই 10 মিনিট ২০ মিনিট তিরিশ মিনিট ইবাদতের সময় বের করছে তারা আল্লাহর ইবাদতের জন্য আর বাকি সময় কি করবে করবে। করবেশ্নের উত্তর কে দিবে আল্লাহ করেন আল্লাহ আপনার 30 মিনিট এই তেইশ ঘন্টা 30 মিনিট আপনি কার ইবাদত করবেন মানুষকে এটা চিন্তা করেছে একবারও আল্লাহ তালা আমাদেরকে এরকম ধোকাবাজি থেকে হেফাজত করুন আসলে আল্লাহ সুবাহ একটা কত কথা কোরআনশিব খুব মানে গুরুত্ব সহকারে বলেছেন যেটা আমার কাছে অত্যন্ত অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে হয় তা হচ্ছে যারা কাটছাট করে নিজের মতো করে এরকম আল্লাহ সুবাহনতাল সৃষ্টির উদ্দেশ্যকে একেবারে সংকীর্ণ করে ফেলে এইসব মানুষদেরকে শয়তান কি করে নিজের মতো করে সৌন্দর্যমন্ডিত করে সৌন্দর্যমন্ডিত করে তাদের আমলগুলো অবস্থাপনা করে আল্লাহর কাছে আমরা এরকম শয়তানের ধোকা থেকে আশ্রয় প্রার্থনা করছি তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছি তা হচ্ছে এবাদত কি আসলে তো আমরা যদি বিষয়টা ভুলে না যাই সেই জন্য আমি আবারও শিরোনামটা উল্লেখ করলাম কারণ আমাদের এই ইবাদতের সঙ্গে যদি আমরা বুঝতে না পারি তাহলে কিন্তু আমরা ইবাদত কার জন্য করব কিভাবে করবো তা আমরা কখনই উপল্ধি করতে পারবো না তো আমরা বলতেছিলাম যে আল্লাহ সুবাহ আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত করার জন্য আর এখন মানুষ ইবাদতের জন্য সময় যোগ বিয়োগ করছে আরো রাষ্ট্রটির বিষয় হলো আমাদের সমাজে মানে কিছু নাম কিছু লোক আছে যারা নামাজ পড়ে মুসলিম আর এদের মধ্যে কিছু আছে বেনামাজি এদের মধ্যে কিছু আছে বেনামাজি কিছু আছে নামাজি অর্থাৎ কিছু মানুষ সালাদ পরে আর কিছু মানুষ সালাদ পরে না দুটি প্রকার রয়েছে যেটা আমাদের সমাজে প্রচলিত একটি কথা কিন্তু বস্তুত বেনামাজি মুসলিম বলতে বাস্তবে কোনো কথাই নেই রসুল সাল্লাম বলেছেন নিশ্চয়ই মানুষ ও কুফুরির অর্থাৎ ছিড়িকের মাঝে পার্থক্যকারী বিষয় হচ্ছে সালাদ মুসলিম তার মসলিম নিয়ে এসেছেন আর একটি হচ্ছে বর্ণিত হয়েছে যে শিষ্ট সাহাবি আবদুল্লাহ ইবনীমা সৌদি তাহলে সালাদ ছেড়ে দেওয়া কুফুরি সালাদ ছেড়ে দেওয়া কুফুরি আমার এখানে একটি কথা স্পষ্ট করে বলে দেওয়ার উদ্দেশ্য হল যে রসুদাহাম যেখানে কুফুরি শব্দটা ফাঁকার কাফারো শব্দটা ব্যবহার করেছেন যেখানে এত সন্দেহ নেই যাই হোক আমরা এবাদত কথা বলছিলাম তো আলেমগঞ্জ এবাদতের বর্ণনা দিতে গিয়ে এবাদতের অনেক সংজ্ঞা উল্লেখ করেছেন এর মধ্যে অন্যতম সংজ্ঞা হলো ইবাদত হলো এমন সকল প্রকাশ্য অপ্রকাশ্য কথা ও কর্মের নাম যা আল্লাহ পছন্দ করেন এবং তা আল্লাহকে সন্তুষ্ট করে আমি এখানে আমার প্রিয় শ্রোতা ভাই বলবো এই যে ইবাদতের সংজ্ঞাটা এটা আজকে আপনারা মুখস্থ ঠুটস্ত কণ্ঠস্থ করে ফেলুন তার কারণ এটা হচ্ছে মূল নীতি এটা হচ্ছে মূল মূলনীতি আমি আবারও বলছি ইবাদত হলো এমন সকল প্রকাশ্য অপ্রকাশ্য কথা ও কর্মের নাম যা আল্লাহ সুবাহনতাল্লাহ পছন্দ করেন এবং তা আল্লাহকে সন্তুষ্ট করে এটা হচ্ছে মূল ভিত্তি এবার যদি ধ্বংস অনিবার্য এখানে আমরা সহি মুসলিমের একটি হাদিস বর্ণনা করব। একবার রসুল্লাহ সাল্লাস্লামের কাছে কিছু কিছু দরিদ্র লোক এসে বললেন ইয়ারসুল্লাহ ধনিরা তো সব সব নিয়ে নিল তারা ছাড়া তাটাই করে আমরাও করি তারা শ্যাম পালন করে যেমনটা আমরাও শ্যাম পালন করি অর্থাৎ ধনী গরিব সবাই এতগুলো করতে পারে তাছাড়া তাদের সম্পদের অনেক পাহাড় আছে তারা সম্পদের আল্লাহর আমরা সম্পদ করতে পারি না আমরা সবের দিক থেকে এদের কাছ থেকে আমরা কি হয়ে গেলাম আরো ইছে পড়ে গেলাম কারণ আমরা তো গরিব আমাদের মাল সম্পদ নেই এজন্য আমরা আল্লাহর দান করতে পারি না রসুল সুল্লাহাম যখন বললেন আল্লাহ কি তোমাদের জন্য এমন রাস্তা করে দেননি যার দ্বারা তোমরা সদাগা যেতে পারো এখন আল্লাহ রসুল সালু সাল্লাম এটা ওনাদেরকে প্রশ্ন করছেন যে আল্লাহ কি তোমাদেরকে এমন রাস্তা করে দেননি তোমাদের না থাকা সত্ত্বেও তোমরা আল্লাহ সদাকা করতে পারো এই রাস্তাকে তোমার জানা নেই সে আল্লাহ সদাকা আল্লাহ আকবর তারপরে প্রত্যেকটা হামিদ অর্থাৎ আলহামদুলিল্লাহ বলো সদাকা প্রত্যেকটা হ্যালিল অর্থাৎ বলো সদাকা প্রত্যেক সৎ কাজে আদেশ করা সদাকা অসৎ কাজে নিষেধ করা সদাকা এমন কি একজন পুরুষ তার স্ত্রীর সাথে সহবাস করাও সজাগ সুভান বললেন একজন মানুষ তার যৌন প্রয়োজন মিলানোর জন্য স্বভাব পাবে সাহাবির আশ্চর্য হয়ে গেলেন রসুল সাল্লাম বললেন দেখো যদি সে এই প্রয়োজন মিলানোর জন্য হারাম কোনো পন্থা অবলম্বন করত তাহলে কি সেখানে গুনা হতো না অবশ্যই গুনা হতো সুতরাং সে আল্লাহর নিয়ম অনুযায়ী আল্লাহ তাল পন্থা অনুযায়ী আল্লাহর কথা অনুযায়ী হালাল স্থানে হালাল স্থানে সেই প্রয়োজন পূরণ করছে प्रत्येक आरोप कथा टी आरोप मनोज दिए प्रत्येक दिक रही दिक छा दिक नहीं प्रत्येक कथा क्या चलाफे अनुसारे सब कथा जिन मन रखते इबादत तो करब ठीक इबादत कर আমরা যে ইবাদত করবো তাকোয়া বা ইখলাস ইত্যাদি যেটাই বলে না কেন অন্তরের ভিতরের অবস্থাটা হবে তাও হেদ ভিত্তিক কি ভিত্তিক ভিত্তিক আর বাহিরের অবস্থাটা হবে এবাদতের যে পদ্ধতি বা এবাদতের যে পদ্ধতিটা সেটা হবে সুন্নাবিত্তিক এই দুটি জিনিস যখন আমাদের এক হবে একটি হচ্ছে এবাদত তাও হেদ ভিত্তিক শিরিক মুক্ত আরেকটি হচ্ছে রসুদ সল্লাহলামের সুননাভিত্তিক তাও হৃদ ভিত্তিক আর সুনিত্তিক যখন আমাদের ভিতরের বাহিরের সমস্ত ইবাদত হবে সেটাকে বলা হবে এবাদত আশা করি আল্লাহ সুবাহ আমাদেরকে আমাদের সেবগুলো কবুল করবেন ইনশাল্লাহ যেন আমাদেরকে একসুসম বলেছেন করতেন অর্থাৎ এক সেকেন্ডের জন্য এক মুহূর্তের জন্য আপনি আমাকে আমার নিকট অর্পণ করে দিয়ে না এই দোয়া আমরা আল্লাহ সুবাহন কাছে রেখে আর সকল কোদার আহ্বান জানাচ্ছি যে আল্লাহ সুবাহান ইবাদতের জন্য নিজেকে মগ্ন করুন কোন সময় দিন অথবা কোন বিশেষ খাস করে ইবাদত করবেন আর অন্য সময় করবেন এরকম যেন না হয় অর্থাৎ চব্বিশ ঘন্টা সবসময় আল্লাহ সুবাহনতালের এবাদতে থাকুন এবং আল্লাহ সুবাহনতাল আমাদেরকে কবুল করুন এই আশা রেখে এবং এই দোয়া করে আজকের মধ্যে এখানে শেষ করছি ওয়াখুরে দাওয়ায় না আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত